سورة المنافقون بسم الله الرحمن الرحيم برم دائمي نيرتي شاي مهربان اللهار نامে إِذَا أَكَالَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إن হে নবী এই মুনাফিকরা যখন তোমার নিকট আসে তখন তাহারা বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসুল হ্যাঁ আল্লাহ জানেন যে তুমি অবশ্যই তাহার রাসুল কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন এই মুনাফিকরা চরমভাবে মিথ্যাবাদী নিজেদের শপথ সমূহকে ঢাল বানাইয়া লইয়াছে এই উপায়ে তাহারা আল্লাহর পথইতে নিজেরা বিরত থাকে এবং অন্যান্য লোক বিরত রাখে ইহারা যাহা করিতেছে তাহা কতই না নিকৃষ্ট ধরনের তৎপরতা এই জন্য তাহাদের হৃদয়ের উপর মোহর লাগাইয়া দেওয়া হইয়াছে এখন তাহারা কিছুই বোঝে নাহম চালিহিম ইহাদের প্রতি তাকাইলে ইহাদের অবয়বকে তোমার নিকট খুব আকর্ষণীয় মনে হইবে আর ইহারা কথা বলিলে ইহাদের কথা শুনিতে মগ্ন হইয়া যাইবে কিন্তু আসলে ইহারা ক্ষোধাইকৃত কাস্ট মাত্র যাহা প্রাচীরের সহিত জুড়িয়ে দেওয়া হইয়াছে প্রতিটি জোর আওয়াজকে কে ইহারা নিজেদের মনে করে ইহারা পাকা শত্রু ইহাদের ব্যাপারে সতর্ক হইয়া থাকুক ইহাদের উপর আল্লাহব ইহাদিগকে উল্টা কোন দিকে যাওয়া হইতেছে ইহাদিগকে যখন বলা হয় আসো তাহা হইলে আল্লাহ দেয় আরমিকা সহকারে আশা হইতে বিরত থাকে হে নবী তুমি ইহাদের জন্য মা আর নাই করো ইহাদের জন্য সমান কথা আল্লাহ কখনোই ইহাদিগকে মাফ করিবেন না আল্লাহ ফোক দিগ কে কখনোই হেদায় না ইহারা সেই লোক যাহারা বলে যে রাসুলের সঙ্গীসাথীদের জন্য অর্থ ব্যয় করা বন্ধ করিয়া দাও যাহাতে এই লোকেরা ছিন্ন ভিন্ন হইয়া যায় অথচ পৃথিবী ও আকাশমন্ডলের সমস্ত ধন মালিক একমাত্র আল্লাহ কিন্তু এই মুনাফিকরা তাহা বুঝেনা يقولون لا إرجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل وللله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يحارا بولي آمرا مديناء پرتبارتون كريلے جي سمماني تو شه هين او نيج ديگو كه شخان অথচ মান তো আল্লাহ তাহার রাসুন এবং মুমিনের জন্য কিন্তু এই মুনাফিকরা জানেনা ও ইমানদার লোকেরা क्षतिग्रस्त हईबे যে রিজিক আমরা তোমাদিগকে দিয়াছি তাহা হইতে ব্যয় করো ইহার করবে যে তোমাদের কাহার মৃত্যুর সময় আসিয়া উপস্থিত হয় আর তখন বলে যে হে আমাদের রব তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে না কেন তাহা হইলে আমি দান সৎকা করিতাম এবং নিকার ও চরিত্রবান লোকদের মধ্যে গণ্য হইয়া যাইতাম অথচ যখন কাহার কর্মসময় পূর্ণ হইয়া যাওয়ার মুহূর্ত আসিয়া পড়ে তখন আল্লাহ তাহাকে আর মোটেই অবকাশ দেন না तुमरा जा आल्ला से विषय पूर्ण वाकि रही